কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার অন্তর্গত তালেছো জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত তালেছ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই বরকতময় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কেরাম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 সলাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ামদের নিকট থেকে কোরানেম এবং হাদিস নবী সাল্লাহ আলাইহাসাল্লামের আলোকে আল্লাহ রব আলিনের দিন সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা শোনার পরে আজকের ওয়াজ মাহবির এর শেষ পর্যায়ে সে সংক্ষিপ্ত এবং কোরআন থেকে আল্লাহ রবীন্দ্র তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়েছে ওলামাই কোরআন থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে আমল করি তাহলে আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল আমাদের সকলের জন্য সার্থক হবে ইনশা আল্লাহ शेष मुहूर्ते समाप्ति गई आलहमदुल्लामी अपन साथा कर सूझ আল্লাপাকে শোকর আদায় করি আলহামদুলিল্লাহেরা কথাবার্তা কেন্দ্র করে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ একটা বিষয় হল শির্ক আরেকটা বিষয় হল বেদাত আমার আলোচনা যারা यूट्यूबे अनलैन फेसबुके आलोचना कारण प्रिय जन्मभूमि एखान मुसलिम गोान भाई बनगुल খুবই ধর্মপ্রাণ তারা ইসলামকে খুব ভালোবাসেন ইসলামকে খুব মোহব্বত করেন আল্লাহ রব আলিনকে তারা ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে তারা খুব মোহব্বত করেন কিন্তু এই ভালোবাসা এই মহব্বত এই ধর্মপ্রাণ এই एबाद बंदेगी करार्थी जतटूक आग्रह कंतु इशुतार निीखे सठीक हटे कि ना यारे बसिभाग बेखब थी यने कष्ट करतेश्रम कर पुरस्कार पाए जा पाए कम কারণ সিরিক এমন এক জিনিস এই সিরিক যদি আমার আকিদার মধ্যে আমার আমলের মধ্যে থাকে তাহলে আমার যত আমল করি সব আমল নষ্ট হয়ে যায় তাহলে আমার যত পরিশ্রম সব পরিশ্রম আমার বৃথা যায় বিদাত এমন একটা জিনিস এই বিদাত যদি আমি করি जत गुमल करी सब अमल शुद्ध परिश्रम करी क्योंकि फलाफल पावाजे भाई बन देर बसि सतर्कीकरण दरकार सिरिकेदात दुटे जदिंगी जी मुस्लिम भाई बोन जो बुझे पर তাহলে আর এই জাতির কোনো জান্নাতে ঢুকতে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথে এই জাতির সবচেয়ে বড় বাধা জিনিস একটা শির আরেকটা একটা এই দুটো জিনিস যদি এই জাতি সঠিকভাবে সুন্দরভাবে নিখুঁত বুঝতে পারে। তাহলে ইনশা আল্লাহ दिन के भेबसम से घरे घरे गेक पहाड़े पर जंगले सागरे दीपे को जगह बद नई बाइय মাহপিলের আয়োজন করেন সেখানে গিয়েও এইদাতের উপরে ভাইদের সামনে আলোচনা করে এসেছি পাহাড়ে জঙ্গলে যেখানেই হোক আল্লাহর বান্দারা যেখানে আছেন। সেখানেই তাদেরকে এই দুটা জিনিসে বোঝানোর চেষ্টা করি बादत करते टा खरच करतेफले जाहुदा जाते ग তোলা নাই এইটা খেয়াল করেন নাই সুন্দর নতুন শক্ত মজবুত ডুলা নিয়ে গেছেন নিচেদি তলা নেই এখন মাছ ধরতেছেন একটু সচেতন হইতেন যে আমি যে ডুলাটা নিতেছি এটার নিচে দিয়ে একটু তলাটা আছে কিনা এটা দেখে যদি নিতেন তাহলে আর এই পরিশ্রম বিফলে এক লোক বাজারে গেছে बजारे गाभी खर डादिन आधा के जीध खाई पुष्टिर अभाग ख चेस्ट करते भाई की कहान गोरु दरकार गाभी दरकार गाभिर দুধ দরকার দুই কেজি শোনাই ওই বলছে এখন বাড়িতে আনি দুধ চেষ্টা করে কোন দুধ না এখন কয়ে টাকা দিয়ে এত কষ্ট করি আনলাম কিন্তু এখন দুধ তো একবারে পায় না তালে লোক দুধ পাবে কেমনে এই লোক দুধ পাইতে হইলে তো গাভী কিনতে হবে আর বাজারে গেলে তো লেজুল দেখে নাই যেমনি কইসে নিয়ে আসছে দাদাই কয়েছে বানতে দাম বানতে আছে ওদাদান ওদা দান বান্ধে বাজারে গেছে গাভি কে নিয়ে আসছে বাস লোকটার টাকাও গেছে কষ্ট করছে সবই করছে কিন্তু ছাগল নিয়ে আসবে বড় দেখে একটা ছাগল মোটা তাজা নিয়ে আসছে দুধ খাওয়ার জন্য এখন ছাগলের দুধ যত বেশি পাক সর্বোচ্চ কদ্দুর না আধা কেজি পাইবো তার দরকার দুই কেজি এখন ছাগল থেকে তো আর দুই কেজি পাবে না করলে না হয় আধা কেজির মত দুধ বাড়ার বাংলাদেশে কিন্তু দুধ বাড়ার তাবিজও আছে আছে না এটা ভালো ব্যবসা কারণ দুধ দুইতে না জানলে দুই কেজির গরুর দুধও এক কেজি পায় এরকম আছে না যদি দুধ দুইতে জানে না আমরা ছোটবেলা দুধ তো টেকনিক আছে এটা একটা বিজ্ঞান এটা একটা সায়েন্স এটা খালি টাইমেই দুধ দেওয়া হয় না এটা জানতে হয় বুঝতে হয় এখন ছাগলের দুধ দুই কেজি বানানোর জন্য যত তাবিজ ব্যবহার করেন ज होब कहना समस्या गई जगह नजाक पाइव सुन्नत अनुजाई अनुजी एट उल्ट देखिना आर्म व्यवसायी आ पागल बनान अपने शाड़ी भरए बो बन আপনি যখন বাজারে যাই করতেছেন আমার এটা বলু না গাই গুরু একটু লাজুলটাই। তখন আমরা ফটোয়া দিদি খবরদার আপনি গরুর পিছনের অংশে তাকাইবেন লেজুল এটা তো আপনি এত বড় খারাপ কাজ করবেন কারণ গাই গরু বলে এই এজন্য আমার ভাইয়েরা আমরা যেটা মনে করি বাংলাদেশে মানুষের আমলের সমস্যা এই দেশের মানুষ আমল ইমান এগুলোর দিক থেকে খুবই আলহামদুলিল্লাহ समस्या एक जगह नामे सुन्नतर नामे बेदात बेड़ा आम जनता साधारण मानुसुन्नत मन करते तरफ मन प्राणे विश्वास सुन्नत এক গ্রামের এক মেয়ে হইল খুব ঝগড়াটে ঝগড়াটে মেয়ে বোঝেন তো যারে পায় তার সাথে ঝগড়া করে একবারে পাশে যত বাড়ি আছে ঘর আছে সবার সাথে ঝগড়া করে এখন এই মেয়ের বিয়ের জন্য কেমন সব চরিত্র কেমন এগুলো খোঁজ খবর নিতেছে এক লোক সরল মনে করে লোকটা মনে করতেছে হারে এই লোকে যে মেয়েটাকে বিয়ে করাই তো বরবাদ এর দুনিয়াও বরবাদ হইব খবরদার এই কথা কিন্তু কারোর কইবেন না কি কথা ভাই একটু বলেন মেয়ে এটা কিন্তু খুব এটা খালি জগড়া করে সারিদিকে এই লোক এবার ওই বাড়িতে গেছে যাই কেন বলে ওই যে আগে বলে দিছে খবরদার কারণে বলবেন না কারণে বলবেন না এই কথা যখন বলবেন আপনি নিশ্চিত যে আপনার এই কথাটা যদি দুই ঘন্টা পরে ফাঁস হইতো ওইটা এখন ফাঁস হয়ে যাবে আমি ওই এক জায়গায় যাই কিছু কথা বলছি দুই তিন জনের বলি কী খবরদার পরে না বলেন তাহলে একটু যাইতে দেরি হইব আর যদি বলেন যে কারণে কইবেন না তখন লোকের মাথায় ঢুকবো পথ এটার খুব গুরুত্ব আছে এটা তাড়াতাড়ি পৌঁছাইতে হইব আগে কিন্তু এত গুরুত্ব ছিল না এখন আপনি আমার ঘরের পাশের মানুষ হই তোরা এই কাজ করলি আমার মেয়ের বাঙ্গানি দিলি কি বলেন আসবে না এবার এদের মধ্যে মারামারি ঝগড়া দাঁড়িয়ে তাহলে বোঝা যায় সতর্ক করতে গেলেও বিপদ আছে সমস্যা আছে কারণের ব্যাপারে এবার হে আপনাকে কেমনে প্রতিহত করবে এবার প্রথম কবে যে শুনেন এদের কথাবার্তা শুনিয়েন না এরা কিন্তু লামাজাবি। কারণ ওই তাদের কথা যদি শুনেন उदेश्य मधब अनुसर शी दी साफी हो जाए মালেকি হয়ে যান হাম্বলি হয়ে যান আপনি হানাপি থাকেন কিন্তু হানাফি মাঝাবে বলা হয় নাই যে আপনি হানাফি মাঝাবে কোন সেরেক নাই বেদাত নাই যারা আমরা বেদাত করি সেরেক করি এরা হানাফি মাঝাবের নামে বানায় বানায় এই সেরেক বেদাত করতেছে এই সেরেক আর হানাফি মাঝাবে নাই একটা বেদা কিতাবে খুঁজে পাবেন না হানফি মাজাবের ফেকের কিতাব বলতে আমরা বুঝি সরে বেতায়া হেদায়া তারপরে ফতোয় দুরুল মুখতার যে কিতাব গুলো হানাফি মাঝাবের পতোয়ার এইগুলো খুঁজে দেখেন সমাজে যত বেদাত অর্থাৎ এগুলো হানাপি মাঝাবের জিনিস না এগুলো আমাদের বানোয়াত আমরাই বানাইছি এগুলা কিন্তু হানাফি মাঝাবের নাম বলি প্রচার করলে সুবিধা খাইবে বাজারে এই জন্য এগুলোর বিরোধিতা করা মানে কথা বলে আর বেদাত আমরা আসি সেরেক কি বলে কয়েকটা সেরেকের উদাহরণ দিলে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো সেরেকটা কি জিনিস আমাদের কি কি ক্ষতি করে আরেক সম্পর্কে আমরা বেদাত বেদাত টা কি বেদাত কাকে বলে বেদাত কিভাবে হয় বেদাতের পরিণতি কি বেদাত করলে ক্ষতিটা কি এই কয়টা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করে আজকের আলোচনা আমরা শেষ করার চেষ্টা করব ইনসা আল্লাহ প্রথমে আমরা আসি কি কাকে বলে। আমাদের আমাদের জন্য সহজ। কারণ দেশে আমরা বেশিরভাগ কোরবানি করি শরিকানা কোরবানি করি না কোরবানির সময় গরু একটার মধ্যে কয় করি ছয় জন সাতজন পাঁচ জন এরকম কোরবানি আমরা বেশিরভাগ করি এই কোরবানি করলে যখন আমরা গরু কোরবানি করি তখন কি বলি না পাঁচ জনে কোরবানি করি তখন আমরা বলি যে শরিকানা কোরবানি করছে পাঁচশোরিকে তিনশোর চারশরিকে বলি না এই শরিক কি জিনিস সেরিক কি জিনিস এখানে এসে গেছে মানে একজন হইলে সেখানে কোন শরিক থাকে না যখনই একের অধিক হয় দুইজন হয় তিনজন হয় চারজন হয় পাঁচজন হয় তখন এটার নাম হইল শরিক এই জন্যই কোন কালেমাটা পরে ইমান আনি বলেন তো দেখে আপনারা কোন কালেমা পড়ে ইমান আনছেন বলে আমরা তো ইমান আনাই লাগে নাই কারণ আমরা তো আব্বা আমার মুসলিমের মোহাম্মদ রসুল্লাম এটার কথা বলছেন না কিন্তু কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করতে আসবে ইমান গ্রহণ করার জন্য আসবে তখন তাকে কালেমায় শাহাদ মধ্যে আমরা একটা শব্দ বারবার উচ্চারণ করেছি আসাহু আল্লাহ ইলাহা। إلا الله وحده لا شر możه لا شر Paper نعم هذا ما إلى منتيجنا من كل ما توفر هذه اليمانها لدينا لذلك لا شر�� ماaaa مااونا الله رب العالمين ريزي insufficient جيد الله رب العالمين لا رسalin هتا أنت الله رب العالمين واقض এক টুকরা টুকরা করা যায় একের অর্ধেক হয় একের তিন ভাগের এক ভাগ হয় একের চার ভাগের এক ভাগ হয় দশ ভাগের এক ভাগ হয় কিন্তু একক যেটা এককের কোন বিভাজ্য হয় না এজন্য আল্লাহ রব আলমিন তার পরিচয় দিতে গিয়ে বললেন কলহু আল্লাহ আহাদ বলেন নাই কলহু আল্লাহেদ ওয়াহে বলেন নাই ওয়াহে মানে আল্লাহরুল আলমিন তার রুবীয়তের ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ রব আলমিন একক আল্লাহ রব আলমিন তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক আল্লাহর আলমিন এবাদত পাওয়ার মালিক হিসাবে এবাদতের মালিক হিসাবে মাবুদ মা তিনি একক এই জন্য আল্লাহ আনার সময় উল্লেখ করে দিয়ে বান্দার থেকে শপথ নিয়ে বান্দাকে ইসলামে ঢুকান আমি যে আল্লাহর উপরে ইমান আল্লাহ আমি আল্লাহ হলাম ওয়াহাদ मालिक हिसाब सेक ला शी कला शरिक ना हज करते ग একটা তালবিয়া বলি বলি না হাজি সাহেব কে কে আছেন দেখি একটু হাত তোলেন হাজি সাহেবিয়া লাভ হুম কালা কালা ইন্নালা মোল আমরা হাজির আয়াল্লা আমরা হাজির আপনার কোন শরিক নেই এটা স্বীকৃতি দেওয়ার জন্য আপনার ঘরে হাজির স্বীকৃতি দিচ্ছি আপনার সাথে কোন শরিক নাই এজন্য শাইকবিন বাজ রহমা সিরকের সংজ্ঞা দিয়েছেন এভাবে আল্লাহ রবাহ আলমিনের নাম এবং গুণাবলীর ব্যাপারে আল্লাহ রব্লা আলমিনের আবাদতের ব্যাপারে গাইরুল্লাহকে আল্লাহর সাথে শরিক করা অংশিদার করা এটার নাম হলো শির গাই তো বুঝি আমরা গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া অন্য যত জিনিস আছে আল্লাহ যত আছে। আছে, আছে। যত যত যত যত জিন আল্লাহ রবাহ আলমিনের বিভিন্ন আয়াত আছে এগুলা সবগুলা হলো গাইরুল্লাহ এরকম গাইরুল্লাহর কোনো একটা জিনিসকে কে কোনো একজন ব্যক্তিকে কোন একজন মানুষকে अल्रा, बुच्छित ना कि आल्ला आलमीन तीन टाइम जिन आल्लाये क्षेत्र आल्ला क्षमतार क्षेत्र मालिकाना क्षेत्र আল্লাহর নাম এবং ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বল আলমিনের সাথে অন্য কাউকে একত্রিত করা এটার নাম হলো শীত তাহলে এই তিনটা জিনিস বোঝা দরকার প্রথম বিষয় আল্লাহ রবীন্দিনের রুবের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ না বলতে হবে কি একমাত্র আল্লাহ আল্লাহামদুল্লাহি দৈনিক যতবার চলা দাদাই করবেন প্রত্যেক রাকাতের শুরুতে আল্লাহর আলমিন বাধ্য করে দিয়েছেন আপনাকে পড়তেই হবে আল্লাহ আলম সমস্ত যিনি রাবুল্লা আলমিন শুধু আমার রব নয় আপনার রব নয় যিনি সমস্ত আলমের একমাত্র রব সাম আল্লাহ তাহলে আল্লাহ রব আলমিন হইলেন আমাদের একমাত্র হইল রবাল যিনি হবেন তিনি আমার রিজিকের ব্যবস্থা করেন খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা ঘুমানোর ব্যবস্থা সব ব্যবস্থা बेचे थार्विक व्यवस्था मालिक हमें रब हम आसमान जमीन सह समस्त मखलुकत परिचालन करी हबरें कि আল্লা যদি রব হন তাহলে আল্লাহর প্রথম পরিচয় তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ অসংখ্য যখন রবের পরিচয় দিচ্ছেন তখন আল্লাহর সৃষ্টির কথাটা আল্লাহ তুলে ধরছেন সৌরা আল বাকার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লা আলমী দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলতেছেন يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا ايها الناس هي دنيا समस्त মানুষ اعبدوا ربكم তোমরা ইবাদত করো গোলামী করো একমাত্র তোমাদের রবের রবের প্রথম পরিচয়টাই হল রব আমাদেরকে বানাইছেন সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে বানান নাই आदम आलिस्लम शुरू कर पूर्ववर्ती गुरुपूर्ण सृष्टि करारे दीबें थार व्यवस्था करते खार व्यवस्था करते पृथ्वी বেঁচে থাকার জন্য যা যা জিনিস দরকার সব কিছুর ব্যবস্থাপনা তিনি করবেন এই আল্লাহ রব আলীন ছাব্বিশ নম্বর আয়ত রবির পরিচয় দেন আরদা আল্লা কুমল আবিনা। তিনি সেই রক তোমাদের তোমাদের বসবাস করতে পারত না তিনি যদি শুধু গড় বানাই দিচ্ছেন গড়ের সাদ দেন নাই গড়ের উপরে সাদ নাই তিনি তোমাদের বসবাস করার জন্য তোমাদের অক্সিজেন দরকার তোমাদের কার্বন ডাইঅক্সাইড দরকার তোমাদের শরীরে এমন এমন জিনিস দরকার যেগুলো তোমরাও জানো না যদি আমরা একজন একজন করে হিসাব নিবাই কালকে চব্বিশ ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকার জন্য আপনার কি কি জিনিস দরকার একটা লিস্ট দেন একজনেও দিতে পারবেন না আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য কি কি জিনিস লাগে আমাদের এটা যদি হিসাব নেন কোনো মানুষ হিসাব দিতে পারবে না কত রকমের জিনিস কত রকমের উপাদান এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য দরকার আমরা নিজেরা নামও জানি না এই পৃথিবীটাকে আল্লাহ আলমিন আমাদের বসবাসের জন্য উপযোগী করে বানাইছেন এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পানির মধ্যে যেমন মাছ বসবাসের জন্য মাছের জন্য পানিটা যেমন আরামদায়ক মা যখন পানের মধ্যে যায় আরামের সাথে যেমন থাকে এই মানুষগুলার জন্য এই জমিনটাকে আল্লাহ করে বানাইছেন। যত রকমের জিনিস দরকার গেলে দেখবেন আইসি আছে আইসিউ আছে না একজন রোগীর জন্য যে সকল জিনিসগুলা অত্যাবশ্যক ওই জিনিসগুলো দিয়ে যে রুম গুলো সাজানো হয় ওগুলাকে বলা হয় আইসিউ मानस बसबान दरकार रब्बुल आलमी सात बनाई दी एन गड़ आरोप सुंदर एक गड़ पाई खाई खावा लागे ना मानसर आल्लाते दिशन বান্দা সুন্দর গড় বানাই দিলাম জমিন বানাই দিলাম সাদ দিয়ে দিলাম তার অর্থই নয় এখানে খাওয়া লাগবে না তোমার প্রতিদিন নিয়মিত খাবারেরও দরকার আছে আমি আল্লাহ দেখো আকাশ থেকে তোমাদের উপরে পানি বর্ষণ করে পানি নাজিল করে ওই পানি দিয়ে জমিনের ভিতর থেকে তোমাদের জন্য কত রকমের হবেন, তিনি যেমন হবেন খালেক যেমন হবেন সৃষ্টিকর্তা তেমন হবেন তিনি আমাদের রিজিক দাতা তেমন হবেন তিনি আমাদের মালিক সব কিছুর মালিকেনা চাল তিনি হবেন রব। তাহলে আসমানের মালিক কে একমাত্র আল্লাহ জমিনের মালিক কে আমার মালিক কে আপনার মালিক কে মালিক কে চন্দ্রের মালিক কে সবকিছুর তিনি সে আল্লাহ তিনি সে তাবারক তিনি সে বরকতময় যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব মালিকানা যার হাতে তিনিলাম তুল দুনিয়ার মানুষকে বলে দিন তিনি হলেন আল্লা সম যিনি মালিক। যিনি আমার আপনার অধীনে অনেক কিছু আমরা মালিক থাকি বলি যে বাড়ি এটা আমার গাড়ি এটা আমার এই ছেলেগুলা আমার সব আমার কিন্তু আমার মালিকানার উপরে যিনি মালিক এই শরীর এটা কার বলেন তো দেখি প্রথম তো বলি যেটা আমার শরীরে কেন কি বলেন আমার শরীর আমি দাবি করলাম কিন্তু আমার শরীরের দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে চোল গুলো সাদা হয়ে যাচ্ছে আমি যদি বলি খবরদার আমার অর্ডারের বাহিরে তুমি সাদা হইতে পারিবা না কালোই থাকবা। শুনবো আপনার কথা যদি শুনতো পৃথিবীতে কোনো মানুষের খেজাব ব্যবহার করে অনেক হারাম খেজাব ব্যবহার আল্লাহ রব্ব আলামিন সাদা করছেন আপনি আবার কালো করা মানে আল্লাহর সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এই জন্য এটাকে কালো করা যাবে না আল্লাহ রসুল হলুদ করতে পারো কালো করা যাবে না এই দাড়ি চুল যখন সাদা হবে তখন আপনি লাল করতে পারবেন হলুদ করতে পারবেন কিন্তু এটাকে কালো করা যাবে না शरीर सारा जीवन जौवन ता दौरे राखी बुरा हबना शरीर कथा शुने सब बुरा जाए पेटा छोट थकुक কিন্তু এক সময় আমার পেটটা এত বড় হয়ে যায় পেট বড় মানুষ আসে না উনি কি বিশাল ট্যাংরা মাছের মতো কি বলেন এরকম অনেক ভাই আছে তার করার কিছু কি করবেন উনি চেষ্টা করলেও পারেন না অত্যা যিনি তার ফ্যাটের মালিক না যিনি তার চুলের মালিক না যিনি তার শরীরের কোন অংশের কোন কিছুর মালিক না এই জন্য আল্লাহ তোমরা যারা মনে করো আমি আল্লাহর আমি নই সব মালিকানার উপরে একমাত্র মালিক সোহান তোমার শরীর তোমার কথা শুনে না তুমি দাবি করো তোমার শরীর তোমার কিন্তু তোমার কথা যদি শুনত কোন যিনি রব হবেন তিনি হবেন সব কিছুর পরিচালনাকারী তিনি হলেন ইয়ুদাবের হল আম সব কিছুকে তিনি পরিচালনা করেন দেখেন আসমান পরিচালনা করেন একমাত্র আল্লাহ আছে না চন্দ্র আমাদের কথা শুনে না নক্ষত্ররাজি কেউ কিন্তু আমাদের কথা শুনে না এরা কার হুকুমে পরিচালিত হয় একমাত্র আল্লাহরবুল্লাহ আলমিনের হুকুমে পরিচালিত হয় জমিনে যা কিছু আছে জমিনের কোনো কিছু আমাদের কথা শুনে না কার কথা শুনে একমাত্র আল্লাহ কথা শুনে। তাহলে আল্লাহর আলমস্ত কিছুর পরিচালনার মালিক হলেন একমাত্র আল্লাহর আলামিন। যিনি সব কিছুর মালিক তিনি হইলেন দুনিয়ার সকল মানুষের রব সোভান এই রবের সাথে যদি সেরে করেন আরেকজনকে যুক্ত করেন रुबियर क्षेत्र करा बोलन तो देखी प्रथम सृष्टिर क्षेत्र सरिक আমরা একটু আগে বলছি আমার আপনার সব মানে একমাত্র সৃষ্টিকর্তা আপনাকে যেই ছেলে সন্তান আল্লাহ রব আল কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লা রাকে চান শুধু মুরবো মুরব্বীদের আমলে এক এক জনের দশ বারো জন তেরো জন মেয়ে ছিল ছেলে নাই কারণ কি একটা ছেলের জন্য আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ ছেলেদের নেই আমি এক মুরব্বী আল্লা রে আল্লাহ এক বেটা দে কামাই খাইবার আশা নাই রে মাটি নিব কে মুরব্বীভাবে কানতেছে। জমির হাল করতেছে আর বলতেছে আল্লাহ আমার একটা ছেলে দাও একো আমার ছেলে কামাই করে খাওয়াইবো এই ইচ্ছা আমার নাই কিন্তু আমি মরে গেলে আমার মাটিতে দিব এই কথা বলে মরুবীকে আনতেছে শেষ বয়সে আল্লাহ পাকটাকে একটা ছেলে দিচ্ছে অনেক ছেলে কিন্তু কোনো মেয়ে নেই আবার যাকে ইচ্ছা করি ছেলেও দিই মেয়েও দিই দুইটাই দি ও আকিমা আবার আমি আল্লাহ ইচ্ছা করলে কোন কোন মানুষের ছেলেও দি না মেয়েও দি না কিছুই দিই না তাহলে হয় না এটা কে দেন না একমাত্র আল্লাহ আল্লাহ রব আলমিনের নির্দেশেই আল্লাহর হুকুমেই তার ছেলে হয় না কারণ এই ছেলেমেয়ের সৃষ্টিকর্তা খালে খেলেন একমাত্র আল্লাহ রব আলমিন এখন যদি আমি আমার ছেলে মেয়ে হইতেছে না দীর্ঘদিন ধরে আমি ছেলে মেয়ে ছাওয়া দরকার আল্লাহ রবাহিনের কাছে কিন্তু আমি কিছুদিন আল্লাহর কাছে ছাইলাম ছাওয়ার পরে হয় না হয় না দুই বছর পাঁচ বছর তিন বছর হয়ে গেল কিছুদিন পরে ছয়টা নাশি আমারে গুতায় এই মিয়া খালি আল্লাহার কাছে আমার একটা ছেলে দরকার আমার একটা মেয়ে দরকার আমার একটা বাবা দাও আমার একটা ছেলে দাও বাস বাবার কাছে যাই ছেলে চাইছে মেয়ে চাইছে ইমান আছে কি হয়েছে এটা কারণ ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যে আপনি যে বাবা আবার একটা ছেলে দেন একটা মেয়ে দেন আপনি সেরেক করে ফেলেন কারণ আল্লাহর সৃষ্টির যে ক্ষমতা এটা আল্লাহ ছাড়ার কারণেই কিন্তু আপনি আরেকজনের কাছে গেছেন এক গোলাম আরেক গোলামের কাছে আমিও বললাম হেয় আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম এক গোলাম আরেক গোলামের কাছে গেছে না। মালিকের কাছে পারে না এক আল্লাহ রা আমি জমিনে প্রত্যেক জাতির কাছে প্রত্যেক উম্মার কাছে আমি এক একজন রাসুল পাঠিয়েছি আমার সবাই আবাদত করো যিনি সকলের মালিক সে আল্লাহ রব আিনের গোলামী করল্লাহ নবী রাসুলের মূল দাওয়াত ছিল এটাই যে প্রত্যেকে আমরা আল্লাহর গোলাম এক গোলাম আরেক গোলামের আল্লাহ যুগে যুগে নবির হাসিন কিন্তু মানুষের অভ্যাস ও তো খারাপ মানুষ মালিক ছিনে না মালিক না ছিনে গোলামের কাছে বসে থাকে এক গোলাম আরেক গোলামের বসে থাকে गोलम गोलम सृष्टिर क्षेत्र रिजिक देवर मालिक के एकम्रल्लाछ करते रिजिक टाना टानी अभाव संसार अनेक दिन अभाव जाए के मध्य प्रशस्तता आ পরিবারের সচ্ছলতা আসে না এই সচ্ছলতার জন্য আল্লাহর আলমিনের কাছে রিজিককে সংকুচিত করে দেন যাকে ইচ্ছা করেন রিজিক প্রসারিত করে দেন তাহলে আমার রিজিক কমা এটাও আল্লাহর নিয়ন্ত্রণে রিজিক বাড়া এটাও আল্লাহর আলমিনের নিয়ন্ত্রণে আমার রিজিকটা আপনি দেখতেছেন না আমি এত অভাবে কষ্ট করতেছি আমার একটু রিজিকের দরজাটা খুলে দেন বাস আল্লাহ ছাড়া যদি কোনো নবীর কাছে রাসুলের কাছে অলির কাছে পরিচালক একমাত্র আল্লাহ কিছু পরিচালনা করেন আমার জীবনদাতা একমাত্র আল্লাহ আমার মৃত্যুর মালিকও একমাত্র আল্লাহ আমার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বিপদ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাহলে আমার বিপদ আপদে হবে ডাক দিতে হবে কাকে বিপদে কাছে না আছে বললাম ইয়া আলী আলীরে ডাক দিলাম। বিপদে পড়ছে দেখবেন আমাদের দেশে কোনো কিছু আলগাইতে না পারলে সবাই মিলে কয় ইয়া আলি কই ডাক্কা মারো ইয়া আলি কোয় ডাক্কা মারো না ডাক্কা মারবে ইয়া আল্লাহ বলি আল্লাহকে ডাক দিবে আল্লাহকে ডাক না দিয়ে আলিরে ডাকে মারিয়াম খ্রিস্টানেরা যেমন মারিয়ামের ব্যাপারে সীমা করছে খবরদার তোমরা আমার ব্যাপারে সীমা করিও না অতিরঞ্জন করিও না তোমরা বলো যে আল্লাহর গোলাম আমাকে সব আল্লাহ আল্লাহর গোলাম আব্দুল কাদার জিলানি রহমতুল্লাহালী তিনি কি তিনিও আল্লাহর গোলাম এখন বিপদে পড়ছে ডাক দিছে ইয়া গাঁ চলে একমাত্র আল্লাহ আলম অর্থ বুঝে না কে যদি বলতো না গাউস মানে সাহায্যকারী পরিত্রাণকারী আজম মানি মহান মহান সাহায্যকারী মহান পরিত্রাণকারী আমাকে আপনাকে সাহায্য করার মালিক পরিত্রাণ দেওয়ার মালিক গাউসুল আপদ থেকে আল্লাহম আল্লাহ রসুল সাল্লাহামকে যদি গাউসুল আজম কন এটাও সেরে নবী সালাম গাউসুল আজম না সাহাবাইক রাম আবু বকর আলী তারাও গাউসুল আজম না এমন কোন শক্তি নেয় তাকে দিতে পারে খাজা কোন শব্দ আরবি না উর্দু না হিন্দি খাজা ফার্সি খাজা হইলো ফার্সি শব্দ খাজা মানে হলো দাতা যিনি খালি এটার আরবি হলো মুরতি আরবিটা হলো কি মুরতি মানে দাতা আল্লাহ আলমিনের একটা সিফাত হলো মুরতি আল্লাহ হলেন একমাত্র দাতা আল্লাহ সারা জমিনে কোন মখলুক খাজা হইতে পারে না যদি বলেন খাজা মোহাম্মদুর রসুল্লাহাম সালাম পিরানোর পরে ফরজ নামাজের পরে কিছু জিকির আছে ফরো নামাজের পরে সন্ন্যতি জিকির আছে নবী সাল্লাহাম এখানে অনেকগুলো জিকির করতেন এই জন্য দেখবেন হাদিসের কিতাবে সেখানে একটা গুরুত্বপূর্ণ জিকির হইল আল্লাহ আল্লাহ মানিয়া লিমা আল্লাহ আপনি যাকে কোন কিছু দিবেন দান করিবেন দুনিয়ার এমন কোন শক্তি নাই যে তাকে বাধা দিবে বাধা দেওয়ার শক্তি জমিনে কারো কোন খাজা নাই ওয়ালা মতিয়া মানে কোনো খাজা জমিনে নাই ওয়ালা মতিয়া লিমা আতা। যাকে আপনি দিবেন না তাকে দুনিয়ার কোন দাতা নাই যে তাকে দিতে পারে যেখানে আল্লাহ রব্বুল আলমিন হলেন একমাত্র দাতা এখন অন্য মানুষকে যদি আপনি দাতা মনে করেন খাজা করেন তাহলে আল্লাহর ক্ষমতার ব্যাপারে আল্লাহর পরিচালনার ব্যাপারে সেরেক করলেন এই বিপদে আপদে মুসিবতে রব্বিআমাত্র এগুলার একমাত্র একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লা নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ নিরানব্বইটা নাম সিফাতি নাম আল্লাহ রবাহ আলমিন প্রকাশ করেছেন এর বাহিরেও আল্লাহ রব্লা আলমিনের অসংখ্য অগণিত নাম আছে এই আল্লাহ আল্লাহাক কোরআন একাডেমি বলছেন অনেক সুন্দর সুন্দর নাম আছে আমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে দোয়া করবেন কি দিয়ে আল্লাহ নাম গুলোর উচিলে দিয়ে বা আমাদের দেশের মানুষ উচিলে বুঝে না হারে উচিলে দিতে যে সেরেক করে বসে থাকে কোন কোন জিনিসের উচিলা দেওয়া যাবে কেমনে দিতে হবে আল্লাহ রব আলিন কোরআনে কারিমে কত সুন্দর করে বলে দিস আমি আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে বান্দারে এই সুন্দর সুন্দর নাম গোলারুশেলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া কর দোয়া করার সময় আল্লাহর কাছে বলো আল্লাহ আপনার নাম হল গাফুর রাহিম আমি কত গুণা করে ফেলছি জীবনে আপনার কাছে দোয়া করি আল্লাহ আমার সমস্ত গুনা মাফ করে দেন সোহান আল্লাহ কিসেরা দিলেন আল্লাহ নামের রুশিলা দিলেন আল্লাহ আপনার নাম হলো রাজাক আপনি কোরআনে ঘোষণা দিছেন কষ্ট করতেছি আল্লাহ আপনি আপনার রাজ্কায় আমার দেন আল্লাহর এই নাম গুলো আল্লাহ দিছেন যে এই নাম ধরে ধরে উচিলে দিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো ছায় এটা হলো বৈধ উচিলা আবার আল্লাহ নিজে শিখেছেন রব্বানা ইনানা আদা বান্নার রব্বানা ইন্ানা আমা তাহলে আগে ইমানুর সিলে দিয়েছেন আল্লাহ শিখাই দিতেছেন দেখেন আল্লাহ কিভাবে শিখাই দিচ্ছেন আমাদেরকে গুনা মা নেওয়ার জন্য আল্লাহ কইতেছেন আগে কে রব্বানা ইা রব আলমিন আমরা তো ইমান আমাকে বিপদ থেকে বাঁচান হাদিসের মধ্যে জন বনি ইসরাইলের প্রসিদ্ধ ঘটনা তিনজন ব্যক্তির ঘটনা আছে লম্বা হাদিস ওইদিকে আমি আর যাচ্ছি না এরকম আমলের দিয়ে দিয়ে আল্লাহ রবাহিনের কাছে দোয়া করা আবার গুনা করছি এই গুনার স্বীকৃতি আল্লাহর আল্লাহর তুলে ধরে গুনার স্বীকৃতিটা দিয়ে কাছে করছেন বলেন তো দেখি সুর আল পাক। এই দোয়াটা তুলে ধরছেন আমরা আমাদের নকশের উপরে জুলুম করে ফেলছি আমরা আমাদের নকশের উপরে জুলুম করে ফেলছি তাহলে এখানে জুলুমের গুনাহের স্বীকৃতি দিয়ে আপনার ইউনুস আলহিস আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া করছেন মানে আমি তো গুণা করে ফেলছি এই নিজের গুণাগুলার স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা এগুলো হইল উচিলা কিন্তু দোয়া করতে গিয়ে সুপারিশের জন্য তারপরে আমাকে আপনারা উচিলা বানাই ফেললেন বললেন যে শোন আমরা সবাই হলাম রেলগাড়ির খালি জেল খালি ডাব্বা খালি ডাব্বা বুঝেন তো আমরা শুধু খালি বগি আমাদের কিচ্ছু নাই কিন্তু যে হুজুর আমরা পাইছি এই হুজুর ইঞ্জিনওয়ালা হুজুর এই হুজুর হলো এই ইঞ্জিনের সাথে যদি খালি খালি বগি যদি আটকাই দেওয়া যায় তাহলে কি যায় না এখন আমার সাথে সবাই আটকাই দিলেন এই আটকানোটা সেরেক এই আটকানটা কি সেরেক আমি নিজে আটকাই দিলেন ভালো করি আমি জান্ন দিকে কারণ আমি যে জান্নাতে যাব এই নিশ্চয়তা কে দিল আপনাকে আপনি কেমনে জানলেন আমি জান্নাতে জানো এটা জানার কোনো মাধ্যম আছে আমার দেখতে মনে হইতেছে বিরাট বুজুর্গ মানুষ আমার চেহারা শুরুতে মনে হইতেছে কত না ভালো মানুষের অবস্থা আল্লাহ ছাড়ার কেউ জানে না কত নুরানি কুজুরের ঘুরে দেখো কি নুরানি চেহারা মানে নুরানি চেহারাটা একটা এখন দলিল হয়ে গেছে ব্যবসার দলিল আমাদের হুজুরদের চেহারা কত সুন্দর বেলা চেহারা কত সুন্দর নাকি কিন্তু ছিলেন কোন সাহাবি এই মর্যাদার অধিকারী হইতে পারেন নাই আফ্রিকান একজন নিগ্রো একজন কালো মানুষ তিনি হয়ে গেছেন নবী সালামের মু সম্পদের দিকেও তাকান না তোমাদের চেহারা সুরতের দিকেও তাকান না তাহলে সুন্দর হওয়া ওলি হওয়ার বুজুর্গ হওয়ার দলিল না আমাকে আপনি সুন্দর করি একটা এসি রুমের মধ্যে বসে বসে সকাল বিকাল আপেলাম রোদের মধ্যে তখন তো আমার করি নাই দেখি আমার চেহারা এত সুন্দর আবদুল্লা বিন উবাই নাম শুনছেন মোনাফেকের লিডার এই মুনাফেকের লিডারের চেহারা ছিল আমি জান্নাতি আমি এসে বললাম এই তালেছ গ্রামের ভাইয়েরা বোনেরা শুনেন এই এলাকার নাঙ্গলকোটের সব ভাই বোনেরা শুনেন। আমি কিন্তু ওকে ময়দানে আপনাদের জান্নাতে যাওয়ার জন্য একশটা বাস কিন্তু দশ বিশটা রিজার্ভ করে রাখছি লঞ্চ বিশ পঁচিশটা রাখছি জাহাজ চার পাঁচটা রাখছি যেখান যেমনে যাওয়া যায় যদি নৌপথ হয় জাহাজ নিয়ে যাবো যদি রেলপথ হয় ট্রেন নিয়ে যাবো যদি বাসের রাস্তা হয় বাসে করে মুসাফা করবেন আর টাকা দিবেন আর আমার থেকে টিকেট নিয়ে যাবেন কি বলেন যদি টিকেটের ব্যবসা শুরু করি আপনারা সবাই এসে দলে দলে আহারে কত সহজে জান্নাত পাওয়া যাচ্ছে আগে আমি জান্নাতে গেলে না আপনি যাওয়া না যাওয়ার প্রশ্ন আল্লাহর অলি হওয়ার জন্য বলি হইলো দুইটা কয়টা আল্লাহর অলি হইতে হইলে কয়টা জিনিস লাগে দুইটা জিনিস লাগে আল্লাহাক সৌরাই অনুসের বাষট্টি তেষট্টি নম্বর আয় বলে শুনেন শুনেন বাসী শুনেন যারা আল্লাহর ওলি তাদের কোনো বয় নাই তাদের কোনো চিন্তা নাই এখন আমি আল্লাহর উলি কিনা না অলি না বয় নাই চিন্তা নাই যে আপনি বুঝলেন কেমনি আমি পাকি থাকলে অলি হয়ে যায় দাড়ি সুন্দর হইলে জুব্বা লম্বা হইলে তো অলি কেমন হয় এটা তো জান আগে অলি হয় আল্লা কানো ইয় আল্লাহর আলমিন আলি আল্লাহ হইতে হইলে আল্লাহ রলি হইতে হইলে দুইটা গুণ লাগবে একটা গুণ হইলে আল্লা দি না আহ মানু ইমান লাগবে যদি বহ্যিক চেহারা চুরোতে যদি আল্লাহর অলি হওয়া যাইতো তাহলে আবদুল্লা ওভায় নামক যে মুনাফে বড় আল্লাহর অলি হয়ে যাইতো কারণ বাহ্যিক চেহারা সুরতে সে তার পাগড়িও লম্বা ছিল যুব ছিল নামাজও ছিল সব কিছু ছিল তার ভিতরে যদি হওয়ার গুণ এই দুটা গুণ বাহিরে দেখা যায় না এই দুটা গুণ ভিতরে থাকে এই দুইটা গুণ কোথায় থাকে ইমান কোথায় থাকে ইমান কোথায় ইমান বাহিরে থাকে না ইমান থাকে ইমানের স্থান ইমানের স্থান হলো অন্তর অন্তরের ভিতরে ইমান থাকে ইমানে থাকে না এর অনেক মুনাফেকের ভিতরে অসখ্য যুগে যুগে ছিল ইমান থাকে ভিতরে এক লোক ঘোষণা দিল লাহ মোহাম্মদ রসো সাল্লু আলহ্লাম সাবাইকেরাম ধরি তার মারি ফেললো দেখছ নাকি কলব কি ফেটে ভিতরে দেখছ যে তার ভিতরে ইমান ইমান আছে কি নাই তাহলে ইমান থাকে কোথায় কালবে জালেমেরা ধরে নিয়ে গেলেন এই সাহাবি কে এমন নির্যাতন করলেন শেষ পর্যন্ত কুপারেরা বললো তুমি যদি মোহাম্মদ সাল্লা গালি দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব শেষ পর্যন্ত এই সাহাবি নবী সালকে গালি দিতে বাধ্য হইলেন তিনি যখন সেখান থেকে আসলেন এসে বললেন্লা সাল্লু আলহ্লাম আমি তো এক অবস্থায় নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি আপনাকেও গালি দিচ্ছি আমার ইমান আছে কি নেই আল্লাহ রসুল সাল সাল্লাম সাহাবিরে যখন তুমি মুখ দিয়ে আমাকে গালি দিচ্ছিলেন তখন তোমার অন্তরের অবস্থা কেমন ছিল গালি দিছি কিন্তু আমার অন্তরে আপনার ফদে ভালোবাসা মহব্বত শতভাগ পরিপূর্ণ বিদ্যমান ছিল আল্লাহ রসুল বলেন সাহাবিরে তোমার ইমানের কোন অসুবিধা হয় নাই ভবিষ্যতে যদি কোনো দিন এরকম পরিস্থিতির শিকার হও তাহলে সেখানেও তুমি গালি দিও তোমার অন্তর দেখে আল্লাহ রা ফয়সালা করবেন এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকুয়া ভিতরে তাকোয়া জুববার মধ্যে না তাকুয়া দাঁড়ির মধ্যে না দেখেন কত দাড়িওয়ালা কিছুদিন আগে দেখছেন দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা নুসরাত হত্যার বড় বড় আসামি দেখছেন না যদি দাড়ি টুপি জুব্বা থাকলে যদি তাকওয়ার দলিল হয়তো। তাহলে এরা হয়তো বড় বড় না। দাড়ি মুক্তা মুহারা সুরত বাহ্যিক লেবাস এইগুলো মুক্তাকি হওয়ার দলিল না তাকওয়ান হওয়ার দলিল না কারণ দেখবেন কত অপরাধী আছে এইগুলা সব আছে আবার অপরাধ করে বরং এগুলো তার অপরাধের সহায়ক হিসাবে ব্যবহার করে আবার সুত খাওয়ার দিক থেকে আছে না এরকম সুৎকর মুসল্লি আছে না আমাদের তাহলে তার দাঁড়ি টুপি পাঞ্জাবি সব আছে আবার সুত খায় কেমনে তাহলে বোঝা গেল এগুলা তাকওয়ার দলিল না ভিতরে ঠিক করা এটা কঠিন তাহলে আল্লাহর অলি হওয়ার যোগ্যতা কয়টা দুইটা দোনোটাই থাকে কালবে ভিতরে বাহিরে থাকে না আপনি বুঝবেন কেমন আমার কালবে কি আছে না আছে বুঝতে পারবেন বোঝার কোনো উপায় নেই এই আল্লাহর জমিনে কাউকে আপনি আল্লাহর অলি ঘোষণা দিতে পারবেন না আল্লাহর দেওয়া কারণ আপনি জানলেন কেমনে উনি যে আল্লাহ আমি যে আল্লাহর আপনি যে আল্লাহর আমি জানবো কেমনে কারণ দুটাই তো কালবেের ব্যাপার অন্তরের ব্যাপার অন্তরের খবর আল্লাহ ছাড়া জমিনে কোন মানুষ যদি ওহিনাজিল হইতো তাহলে আল্লাহ যদি বলি দিতো শোনো ওই তালোচক গ্রামের অমুক অমুক কিন্তু আমার অলি এই জন্য আল্লাপাক ঘোষণা দিচ্ছেন আল্লাহ হলেন দুনিয়ার সমস্ত এখানে আমরা যারা আছি আল্লাহর আছেন আল্লাহর আছেন ওরে আল্লাহ কয় এই মাহাবিলে যতজন বসি রয়েছে এরা সবাই আমার অলি এরা কবরদার খবরদার আমি কিন্তু আল্লাহর বন্ধু না খবরদার এই কথা কইও না কেউ আমি আল্লাহর উলি না মানে অলি বুঝতে পারি রে না সব আল্লাহর পুরো আরব দুনিয়া ঘুরি দেখেন একজন আল্লাহর ওলি ঘোষণা দেওয়া অলি খুঁজে পাবেন না আসেনে ওলি সাহেব মদিনা অলি সাহেব মুকা মোকার এত আলেম সেই দেশের একজন মূর্খ মানুষও আমাদের থেকে বেশি আলেম রাখে রাখে না আল্লাহাক তাদের মাতৃভাষায় কোরআন নাজিল করছেন হাদিস তাদের মাতৃভাষায় আল্লাহ আমি একদিন আশ্চর্য হয়ে গেছি আমি মক্কা মোকার গাড়িতে গাড়ির ভিতরে যে ড্রাইভার ওই হাতে দেখি আমি বাংলাদেশে কি করি আমি কি ইউনিভার্সিটির টিচার কোন সাবজেক্টে আরবি এবার আমার পরীক্ষা করব। কোরআন কাদিমের একটা আয়াত বলছে আয়াত বলি কয় এখানে আল্লাহ পাক বলছেন হাস হাসাল আল্লাহ ড্রাইভার আর আমাদের দেশের এক হুজুর একদিন আমি ফেসবুকে ওয়াজে শুনতেছি কোনে আমাদের মোনাজের মিল্লাত মোনাজের আজম কয় বিদেশে গেছে আরব দেশে গেছে এক মসজিদে দেখে যায় সবাই মাগরীবের পরে সুন্নত পড়তেছে এখন ইমাম সাহেবের দল কি ব্যাপার আপনারা বলছেন বাই না কুললে আলা আজানাই সলা সলা প্রত্যেক আজান এবং কামতার মাঝখানে সলাত আছে সলাত আছে সলাত আছে তিনবার বলছেন তাহলে ফজরের আজানা কামতের মাঝখানে আজানা কামতের মাঝখানে আরব দেশের ইমাম সাহেব তা আমাদের দেশের মোনাজির আজম বলতেছেন যে না শুনেন আরেকটা হাদিস আছে কি হাদিস আল্লাহ রসুল বলছেন মাগরিব। দেখেন কহেরা হাদিসের দাবি করে হাদিসে জানে না দেখেন কত মূর্খতা জাহেল হইলে কেমন জাহেল হয় ওই আলেম যখন এই দলিল শুনছে চুপ করে থাকিও হে দেখছে যে বাংলাদেশ থেকে যে আলেমা আছে এ পুরা পুরো জাহেল এর সাথে আমি কি কথা কম কারণ এই আমার আমি বললাম দলিল তো অনেক সময় দেখবেন গ্রামে কিছু লোক আছে এই লোকগুলা মানে শরীরে বল নাই এক শরী পাখির এক সাইন্য বল এরকম কিছু আছে কেউ পারবে না কারণ কি কারণ হইলো হে এরকম লাফায় যে আপনার গায় যখন বারবার লাফাইব তাই আপনার সামনে এইরকম একটা লোক লাভ আপনি তা সহ্য করতে পারবেন না একটা ধাক্কা দিলেন আমার আব্বা সবসময় আমাদেরকে ওসি করতো যে বাবা শোনা ওই গ্রামের অমুকমুক অমুক এ খারাপ আকার আছে এরা যত কিছু কালি দিব কক চুপ করি সালাম দি চলে কিছু বলিও না কারণ সে ইচ্ছা করে গালি দিব ইচ্ছা করে তোমার এখন করবো যাতে তুমি সহ্য করতে না পারো একটা ধাক্কা দাও কিছু বলো বললে তোমার থেকে জরিমানা আদায় করব টাকা আদায় করবো অনেক সময় সম্মানিত লোকেরা ভদ্র লোকেরা রকম যখন শুনে তখন চুপ আসে তার অর্থ এই নয় যে হে আর কিছু বলতে পারে নাই তারা আমি একবার গাইল করে ফেলছি আমি যে কথাটা বলতেছি বাবা আর ভাইয়েরা আরব দেশে এত আলে মোলামা কিন্তু সেই দেশে আল্লাহর নেই দেখছেন কোন জায়গায় যে এটা অমুকলির দরবার এটা দরবার এর পুরা আরব বিশ্ব খালি এক দেশ না পুরা আরব গালগুলো দেশ ঘুরে আসেন দেখেন কোন জায়গায় কয়জন বসি রয়েছে নাই কেন কারণ তারা বুঝছে যে আল্লাহিনের সমস্ত ইমামদার আল্লাহর আমরাও আল্লাহর ইমাম আবুহানি পা রহমতুল্লাহ স্পষ্ট করে লিখছেন কিন্তু দেখেন বন্ধুর কি অবস্থা বন্ধুকে না না খবরদার আমি কিন্তু আল্লাহর বন্ধু না আল্লাহ আমাকে আপনাকে বন্ধু বানিয়েছেন কিন্তু আমি আপনি স্বীকার করি না জাহালতের কারণে মূর্খতার কারণে নিজের পরিচয় নিজেই বলে গেছি কোরআন এর অসংখ্য আয়াত আছে দেখবেন আল্লাহ বারবার বলছেন ইমানদারেরা আমার ওলি আমার বন্ধু কারণ আমার সাথে আল্লাহ বন্ধুত্ব না থাকলে ইমান আল্লাহ কেমনে এজন্য যদি আমাকে এইরকম আল্লাহর অলি বানাই আপনার সুপারিশের জন্য যদি টিকিট কিনেন আপনি সেরেক করছেন আপনি জাহান নামে যাবেন কারণ আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হলো দুটা জিনিস খেয়াল রাখবেন যারা ইমানদার যারা আমল সালে করে আল্লাহ রবীন্দন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন সোহান আল্লাহ আল্লাহাক আপনার ইমান দেখবেন আর আমল দেখবেন এই দুটো দিয়ে আল্লাহ জান্নাত দিবেন এখন ওলামায় কারা কাছে যাইতে হবে ওলামাইকার আমাদের সোহবত লাগবে কিসের জন্য ইম্যান শিখবেন আমলে সওয়ালে শিখবেন জাননাতে যেতে হলে দুটো জিনিস লাগে ইমান আর হবে। এইগুলো শিখার জন্য জানার জন্য জন্য যারা বিজ্ঞ আলেম, কোরআনার বিশুদ্ধ যাদের মানহাজ বিশুদ্ধ এ সমস্ত ওলামাইকরামদের কাছে যাই এগুলা শিখতে হবে অর্থাৎ আলেমদের সাথে আমাদের সম্পর্কটা হবে এলেমের সম্পর্ক জ্ঞানের সম্পর্ক ওই জাননাতে নেওয়ার সম্পর্ক না টিকিট দেওয়ার সম্পর্ক না ওই গিরা লাগানোর সম্পর্ক না ওই টেনের ইঞ্জিনের সাথে আটকানোর সম্পর্ক না সম্পর্কটা হবে কিসের জ্ঞানের আমি ইমান কাকে বলে আমার ইমানটা কেমনি রক্ষা পাবে এটা শিখবো ওলামা এ থেকে ওলামা কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না ওলামা এ কেরাম থেকে দূরে সরা যাবে না গেলে আপনি বোমরা হয়ে যাবেন কারণ এলেম লাগবে এলেম সবাই আগে এলেমের অপর নাম ইমান ইমানের আরেক নাম এলেম আলেম এবং আছে ফাঁসা তার ভিতরে আকৃদা বিশুদ্ধ মানহাজ বিশুদ্ধ আমল আছে তার এরকম ওলামায় থেকে আমরা এলেম নিব কিন্তু তাকে সাফাতের কান্ডারি তাকে কে আমাদের দিন আমার জান্ন একক সুপারিশ করবেন না সাফাতে উজমা যেটা মহান সাফাত সেটা একমাত্র মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম করবেন আর আম সাফাত সমস্ত নবীরা করবেন তারাও সাফাত করবে এরপরে ফেরস্তারা বড় বড় ফেরস্তারা তারাও সাফাত করবে এরপরে কোরআনে কারিম সাফাত করবে প্রত্যেকটা আমল সাফাত করবে নামাজ সাফাত করবে সিয়াম সাফাত করবে অর্থাৎ সাফাতের অনেকগুলো কিন্তু সকল সাফাতের মালিক হলো একমাত্র আল্লাহ আল্লাপা বলছেন মালিক হইলেন আল্লাহি কে এসে যে আল্লাহর অনুমতি ছাড়া তোমাকে সাফাত করবে আমি আপনি কারণে সুপারিশের জন্য ধরার দরকার নাই শয়তানাশি বুদ্ধি দেহ মিয়া কমিল্লা কোর্টে তোমার মামলা চলে তুমি সেখানে একা একা মামলা মোকাবেলা করতে যাও নাকি তোমার উকিল আছে ব্যারিস্টার আছে দেখবেন উকিল বেরিস্টার খুঁজতে যে খালি কেমনি একজন আখেরাতের উকিল বেরিস্টার নিয়োগ দেওয়া যা এই আখেরাতের জন্য উকিল ব্যারিস্টার নিয়োগ দেওয়াটা আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন কত কিছু লাগে তারপর বের করতে হয় আমি অপরাধ করছি কি করিনি কিন্তু যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানে আমার আপনার বিচার করবেন ওই আল্লাহর আলামিন এখানে কোন উকিল ব্যারিস্টারের দরকার আমরা আর বিষয় আসি বেদাত বেদাতের একটু আলোচনা করে আমরা শেষ করে দিব ইনশাল বেদাত টা হলো যে জিনিসটা নতুন আবিষ্কার হয়েছে প্রথম বিষয় কি এক নম্বর হলো এটা নতুন বিষয়টা কি নতুন না। নতুন তো পুরাতন আপনি বুঝবেন কেমনে নবী সালাম সুন্নতের সেবা রেখা নির্ধারণ করেছেন আলাইকুম আমি নবীর আমার খোলাফা রাশেদিনের সুন্নত কত বছর খোলাফায় রাশেদিনের খেলাফত কত বছর তিরিশ বছর তাহলে ৩০ আর কয় বছর তেইশ এই বছর হলো পুরাতন আবাদতের সীমা রেখা এই তেপ্পান্ন বছরের পরে যত এবার যত আমল আবিষ্কার হয়েছে এই সবগুলার নাম হলো কিপান্ন বছরের পরে যত নতুন নতুন এবাদত নতুন নতুন আমল আবিষ্কার হবে এগুলার নাম হলো আচ্ছা এখন দ্বিতীয় কথায় আসেন ফিদ্দিন দিনের ভিতরে এখন তেপ্পান্ন বছরের পরে তো অনেক জিনিস আবিষ্কার হয়েছে তাহলে তো সব বেদাত যেমন এই মায়কের মধ্যে ওয়াশ করতেছে মায়ের কেটে বছরে ছিল না কি বলেন ছিল তাহলে বেদাত আমিও তো ওই তেপ্পান্ন বছরে ছিলাম না তাহলে আমিও বেদাত তারপরে বিমানে করে হজে যাই নবী সালাম সাহবাই বি মানে করে হজে যান তাহলে বিমানে করে হজে যাওয়া অত বেদাত নবী সাল্লামের যুগে যে কোরআনে কারিম ছিল ওই কোরআনে কারিমের মধ্যে যে ছিল না ছিল না। তখন আরবির মধ্যে থাকতো না এটা পরবর্তীতে এসে এসে দেওয়া হয়েছে এটাও তো বেদাত নবী সালামের যুগে বোহারি মুসলিম তিরমিজি এসব হাদিসের কিতাবে ছিল না তাহলে এগুলোও তো বেদাত তারপরে নবী সালু সালামের যুগে এই মাদ্রাসার যে সিস্টেম আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফেজীয় মাদ্রাসা এগুলো তো ছিল না মসজিদের তালগোল পাকায় পেলায় বুঝতে পারে না এই জন্য বেদাত টা সূক্ষ্ম জিনিস বেদাত টা খুব সূক্ষ্ম ভাবে বুঝতে হবে নবী সাল সাল্লামের যুগে না থাকলে সব বেদাত হয় না বেদাতের সম্পর্কটা হইলের ভিতরে জন্য জন্য না। না। হলে এটা বেদাত হয় ভিতরে হইলে এটা বেদাত হয় তাহলে মায় যেটা দিনের ভিতরে না এটা দিনের জন্য আমি যে কোরআনার কথাগুলো বলতেছি এগুলো যাতে ভালোভাবে পৌঁছে এই জন্যই এটার ব্যবহার এটা কিন্তু মূল আবাদত না মসজিদের মধ্যে টাইলস লাগানো ফ্যান লাগানো এসি লাগানো এগুলো জুমান নামাজ যদি কেউ বলে না আমাদের মসজিদ এখন এসি দুই রেকাত পড়লে হবে না চার রাকাত পড়তে হবে তখন হবে কি বেধা ওই নামাজটা বাড়ানো কমানো যাবে না কিন্তু নামাজের জন্য আপনি অনেক কিছু কেয়ামতের আগে আরো কত কিছু আসতে পারে সেগুলো আপনি বাহির এখন আমরা সকালে ঢাকা যায় বিকালে চলে আসি চলে আসি না সময় যখন ফেরি ছিল তখন তো কল্পনায় করা যেত না এইভাবে ফেরি পার ওই দিনে যাবো আবার সময় হয়তো দেখা যাবে সকাল বেলায় আল্লাহর ঘরের সাত চক্কর এখনো করতে হবে সে ছাতর আপনি সেখানে আপচক্কর বানানো যাবে না ছাপা সাই সাতবার এখনো সাতবার বিমানে গেলেও সাতবার কমানো যাবে ওইটা বেদাত না তিন নম্বর আসলালে বেদাতের কোন দলিল নেই বেদাত নবী সাল্লা ইসলাম করেছেন অথবা কোন দলিল থাকলে এটা বেদাত এখন কয়ে বেদাত দলিল দাও কোন হাদিসে পাইস কোন কিতাবে পাইস কোথায় পাইছো এটা বেদাত যদি আমি হাদিসেই পাইতাম কিতাবেই পাইতাম তাহলে তো এটা বেদা হাতে না এটা তো সুন্নত হয়ে যেত হয়ে যেত না এজন্য আমি বলি যে ভাই এই যে পাশে যে একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আছে বিল্ডিং বাড়ি আমি আপনাদেরকে মাহাপিলে আমার সম্মানিত সুন্দর একটা বাড়ি দেখলেন এই বাড়ি এটা কিন্তু আমার না ঘোষণা দিয়ে দিলাম দেওয়ার পরে সবাই মিলে বললেন ঠিক আছে সাহেব অনেক কষ্ট করে ঢাকা থেকে আস কোন দলিলের মূলে কোন কবলার মূলে বাড়ি এটা যে আপনার না পাইছেন দেখা যাক আচ্ছা আমার কাছে কোন দলিল কবলা খতিয়ান ফসডা আছে না থাকার কারণে তো বাড়ি এটা আমার না যদি বাড়ি এটা আমারই হইতো তাহলে সব কবলা থাকতো খতিয়ান থাকতো ফজটা থাকতো সব থাকতো না এখন বাড়ি এটা আমার না বললে যদি বলেন যে আপনি দলিল দেখান বাড়ি এটা যে আপনার না তাহলে বেদাত যেটা এটার কোন দলিল নেই দলিল না থাকার কারণেই এটা বেদাত যদি দলিলি থাকতো তাহলে এটা বেদাত হইতো না এটা হয়ে যেত সন্ন্যত আচ্ছা এখন আরেকটা বিষয় জানা দরকার তাহলে নবী সালাম না করলে সব বেদাত না নবী সালাম তো আজাম দেন নাই আজাম দিছেন নবী সাল ইমাম সাহেব ছিলেন মোয়াজিন হন নাই তাহলে মোয়াজিন হওয়া অত বেদাত নবী ইমাম ছিলেন ইমামতি করতেন তাসল্লি তো ছিলেন না তাহলে মুসল্লি হওয়া তো বেদাৎ অর্থাৎ সুন্নত বেদায়তের জন্য নবী সালাম সবকিছু করা শর্ত না নবী সাল সালাম করেছেন করতে বলেছেন করার অনুমতি দিয়েছেন অথবা নবী সালাম এটাকে শরীয়তের বিধান হিসাবে নির্ধারণ করেছেন এইরকম হইলে এটা সুন্নত এইরকম না হইলে তখন এটা হবে বেদাৎ আবার নবী সাল সালাম করলেও সব জিনিস উন্মত না এইরকমও আছে না যেমন নবী সাল্লাহিস এগারো জন বিবাহ করেছেন তাহলে আমাদের জন্য কি এগারো জন বিবাহ করে সুন্নত এটা নবী সালামের জন্য খাস এটা জন্য না। আচ্ছা জন্য নাহাজুদের নামাজ ফরস ছিল আমাদের জন্য তাহাজুদের নামাজ ফরশ না নবী সাল্লাহ আলহ্লাম অনেক খাবার পছন্দ করতেন ওই খাবার আমাদের জন্য কি সুন্নত ছিল না তাহলে খাবারের সাথে সুন্নত বেদাহাতের কোনো সম্পর্ক নবী সালাম যে জামা কাপড় পর কত দেশি কাপড় পরতেন কত কোম্পানির কাপড় ওই আমলের সেগুলো যদি সুন্নত হইতো তাহলে তো আমাদের সব বেদাতে পোশাক কারণ ওই কোম্পানির পোশাক ওই জাতীয় পোশাক এখন আছে এগুলো বেদাত অর্থাৎ নবীলামের ব্যক্তিগত যে খাওয়া দাওয়া এই পোশাক ব্যবহার বিছানা পত্র সাথে সুন্নত ভেদাতে কোন সম্পর্ক তবে নবী সাল্লাহ আমালকে খাওয়া দাওয়াকে যদি আমি মহব্বত করি আমার নবী এগুলা খাওয়া পছন্দ করতেন আমিও এগুলো পছন্দ করি আমার নবী এগুলা পড়া এভাবে পছন্দ করতেন আমিও পছন্দ করি এটা নবীলামের মহব্বতের স্বভাব পাওয়া যাবে ভালোবাসার স্বভাব পাওয়া যাবে কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না সুন্নত যদি হয় তো নবী সাল সাল্লাম সেটা নিজে করেছেন এবং করার জন্য বলছেন অনেক জিনিস নবী সাল্লাই করতে বলেন যেগুলো করার ব্যাপারে আচ্ছা এখন আসেন বেদাহাত করলে অসুবিধা কি বেদাত আমি করলাম তাহলে বেদাত অসুবিধাটা কে আর সেরেক আমি করলাম সেরেক অসুবিধা কি দুইটারে অসুবিধা জানা দরকার তো অসুবিধা না জানলে তো আমি মনে করবো হয়তো সামান্য ক্ষতি হইতে পারে অসুবিধা নেই মারাত্মক আল্লাহ রকল নবীদেরকে নাজিল করে বলে দিয়েছেন একটা সেরেক করবেন নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন জাকাত দিলেন পর্দা করলেন সুন্নত পালন করলেন যা করছেন সব বরবাদ হয়ে যাবে সবান আল্লাহ নাওয়াজ কিছু বললেন না আমাদের দেশের অভ্যাস হয়ে গেছে বক্তা বলতে হয় চিল্লাইয়া কন সোভান আল্লাহ জোরে তখন কয় এর আগে খেয়াল রাখতে হবে যে এগুলো বক্তা অর্ডার দিবে না শ্রোতারা যখন শুনবে আল্লাহর কথাগুলো আল্লাহ রসুল সাল্লামের কথাগুলো তখন নিজের থেকে বলবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কারণ এটা জিকিরের মজলিস শুনতে থাকবো তাহলে যে কথাটা বলতেছিলাম যে সেরেক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায় সেরেকের আরেকটা মারাত্মক ক্ষতি সেরেক করলে আল্লাহাক জাম্নাতকে হারাম করে দেন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন জান্নাত হারাম হয়ে যায় পাক সব গুনা মাফ করেন কিন্তু সিরকের গুণা আল্লাহ রবাহ আলমিন মাফ করেন না ব্যাপারে খুব সতর্কের শূন্যত পড়ে না পরসটা পড়ি দৌড় দে আমরা এই দেশের মানুষ কত ভালো আমরা পরশও পড়ি শূন্যত পড়ি নকল পড়ি সব পড়ি ঠিক না এখন আপনি একটা অঙ্ক করি দেখেন হিসাব মিলিয়ে দেখেন शत्रुदी बंदुओं अपना शत्रु ज्ञानी और बंधु जदि जाहल है तो शत्रु ज्ञानी भलो कारण बंधु हो पालन करी अनेक किस बुझीना কিন্তু আলহামদুলিল্লাহ আরবেরা আরবি গড়ে পড়লে ডাবল রাকাত সালে এটা যদি মসজিদে পড়তেন চার পড়তেন আর কোনো কোনো সময় নবী সালাম এটা মসজিদে পড়তেন না জমার সালাত সালাম পেরানোর পরে নবী সালাম ঘরে চলে যেতেন গেলে দুই রেখাত পড়তেন গড়ে যাই অর্থাৎ গড়ের সুন্নত দুই রেখাত মসজিদের সমান ডাবল ফরজ নামাজ গড়ের ছাইতে মসজিদে ফজিলত বেশি মসজিদে সুন্নত নফল নামাজ মসজিদের ছাইতে গড়ে ফজিলত বেশি এই হাদিস এই মাসালা আরবেরা জানেন এই তারা মসজিদে এসে সুন্নত কম পড়েন তারা বাসা থেকে পড়ে আসেন আবার বাসা যায় সুন্নত পড়েন টাকা খরচ হতে পারে মসজিদের টাকা খরচ করে উঁজু করি তাও বাসা থেকে উঁজু করি যাবে না এটা হলো আমাদের বাঙালিদের অভ্যাস দেখবেন ঢাকা শহরে এখানে আপনি পানি খরচ করলে বিল আছে এই জন্য পাশে মসজিদ বাসার পাশে তো গরম থেকে উজু করি যাবে চুন কারণ বেশি ছাওয়া বেশি ফজল আচ্ছা দরে নিলাম পড়েই নেই কিন্তু আল্লাহর বান্দা ফরোজ নামাজ পড়ে আর সেরেক করে নেই সেরেকবিহীন সে দিন কাটাইছে नफलो पड़ लो सब पड़ी सकाल बहुत सामने शेदादी फिल्म नफल मुस्ताह सब डिलेट हो गुएं परस पड़से फरसाइ रही ना। ना। ना। पुडलां पुडलां। गे কিন্তু আমার পরে হঠাৎ করে থামলেন কেন এখানে এক আল্লাহর অলি আছে খুব গরম অলি এই অলির সামনে যদি গাড়ি জোরে চালায় তাহলে বেয়াদি হইলে হুজুর একটু গরম হইলে ধাক্কায় গাড়ি দিতে পারে এই যে সেরেক করি বসে আমি যদি তার জন্য দোয়া করি আমি যদি একটু সদাখা করি উনি যত বড় আল্লাহর অলি হোক আর দিনদার হোক নাকার হোক সে উপকৃত হবে কিন্তু সে আমার কিছু দিতে পারে না এখন আমি বিশ্বাস করতেছি এই লোক কবরের থেকে দেখতেছে আরো গরম হুজুর বাংলাদেশে যত আছে সব কিন্তু গরম ঠান্ডা খুব কম। কমে বাগিনে আরো গরম কয়ে শু না কিন্তু বাগিনে আরো বেশি গরম এজন্য জন্য বাগিনের বেশি ডরাই তো খবরদার এখানে কোনো বেয়াদি করিবো না পিছনে দিয়ে দিয়ে আসো কবরের সামনে যায় পিছিয়ে দিয়ে দিয়ে আসো সেরেক আসে ইমান হারা হয়ে আসে বাগিনের কাছে গাই হাজির বাগ সেরে করবো না আমল কম হোক তাও আল্লাফা বলছেন কবি কোন ব্যক্তি যদি বিশাল বিশাল ফাহাত পরিমান গুণা নিয়েও আমি আল্লাহর কাছে হাজির হয় কবি গুনা তার বিশাল বিশাল পাহাড় পরিমাণ আমি আল্লাহ করে নাই আল্লাহ যেই পরিমাণ ফেরাত নিয়ে আমার বান্দার সাথে মোলাকাত করি সুহান আপনি গুণা নিয়ে গেছেন দশ টাক আল্লাহ রহমত নিয়ে আসবেন দশ টাক সুহান আল্লাহ আপনার এগুলো মাফ করার জন্য কিন্তু শর্ত একটা লাই ইয়া কোন অবস্থা একটা সেরেক করা যাবে না এই জন্য ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আবার বেদাতের ব্যাপারেও খুব সতর্ক থাকতে হবে বেদাত গুলা বাহ্যিকভাবে দেখতে খুব সুন্দর সুন্দর হওয়ার কারণে মানুষ কোণ এটা বেদাত হইলেও এটা কিন্তু বেদাতে হাসা না কারণ এটা সুন্দর তো সুন্দর ছাড়া কোন বেদাটা আছে বাংলাদেশে দেখান তো যে বেদাতটা সুন্দর না যিনি বলেন যে মেদাত হইলে অসুবিধা নাই কারণ বেদাতো সুন্দর হবেই সুন্দর না হইলে এটা মার্কেটে চলবে নাকি কারণ দুই নম্বর জিনিস বেজাল জিনিস নকল জিনিস মূল জিনিসের চাইতে সুন্দর না হইলে প্রতি বেশি আকর্ষণ বোধ করে মানুষ এগুলোর প্রতি বেশি আসে কারণ আপনি সুন্নতি দৌড় পড়েন এত আকর্ষণ পাবেন না বেদায়তী দর পড়েন দেখবেন খুব সুন্দর মহব্বতের সাথে পড়েন খুবই দেখবেন যে दरुदा बेदायती दरुदे नबी सराम पढ़े नहीं पढ़े नहीं पढ़े नहीं सबसे দরুদ কোনটা বলেন দেখি বড় মহব্বতের মহবেনা এটাই ম্যাম আবহানীপা রহমতুল্লাহ পড়তে পারছেন কত বদমসিব দেখেন আমরা আবহানীপা রহমতুল্লাহ অনুসারীরা এত মজা করি এটা পড়তেছি এটা দিয়ে দোকান উদ্বোধন করি বাড়ি উদ্বোধন গাড়ি উদ্বোধন করে রাস্তা উদ্বোধন করে রহমতুল্লাহ এর অনেক পরে তাহলে আবুয়ানীপা রহমতুল্লাহ এর কত দুর্ভাগ্য দেখেন এত সুন্দর একটা দরুদ তিনি দুনিয়া থেকে না পড়ে চলে গেছেন কারণ পায় নাই আমরা কত সৌভাগ্যবানোধন হয় কত সুন্দর একটা দরদ পাওয়া গেছে তাহলে এটা কিন্তু বাহ্যিক ভাবে যতগুলো বেদাত আছে সব বেদাত মূল এ বাদাতের চাইতে সুন্দর এই জন্য মানুষ এটার মধ্যে দোকা প্রতারণায় বেশি পড়ে যায় বেদাত করলে ক্ষতি কি বলেন কোনো ব্যক্তি যদি এমন আমল করে যে আমলটা আমি নবী করি নাই আমার সাহাবিরা করে নাই ফাহু আর বাতিল এটা করেন সকল বেদাতা গোমরাহি জাহান নামে যাবে কোটি কোটি ফেয়ালা নিয়ে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকবেনা আসবে এক গ্লাস দিয়ে দিবেন ওয়ান টাইম গ্লাস আল্লাহ বলছেন আমার উন্মতের যে এটা আকাশের নক্ষত্রের মতো আল্লাপা ওখানে একবার যে লাঠি নিয়ে থামাই দিব এদিকে যাওয়া যাবে না যাও আল্লাহ রসুল দেখবেন যে এরা তো আমার উন্মত রবি বলেন তো দেখি এদের চিনবেন এরা আমার উন্মত এরকম দেখা যাচ্ছে এর আমার মত হাওলা হাওলা এরামার্মত এরা আমার তখন ফেরস তারা কি বলবেন ইন্ডাকালা তাদের ও নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনি দুনিয়া থেকে আসার পরে ইসলামের নামে নামে কত নতুন নতুন নতুন জিনিস বানাইছে এজন্য এরা হাউসের কাউরের দিকে আসতে তখন নবী কি বলবেন কুন্তু আলাই হিম শাহিদম তখন আর জানি না কি হয়েছে না হয়েছে নবীর কিন্তু বলবেন এবারে তোরা এরা কিন্তু বেদাত করে না আমি দেখছি এরকম বলবেন বলবেন না কিন্তু দেখবেন নবীশর অনেক উন্মতে ক নাজির এদেরকে আসতে দেওয়া হবে না কেন বেদাহ কারণে এই জন্য বেদাত গুলো খুবই মারাত্মক কিন্তু বেদাতগুলো দেখতে খুব ভালো জিনিস সুন্দর জিনিস আচ্ছা বেদাতার আরেকটা বিষয় জানা দরকার সেটা হলো बेदात जेमन पांच वक्त नाम आजान পাঁচ রক্ত নামাজে আজান দিই না আজান তো ভালো কাজ খুব ভালো একটা আজান দেওয়া কি খারাপ কাজ আজান দেওয়া তো ভালো কাজ আজান দিলে সব হয় তা আমি ঈদের নামাজের আজান দিলাম গুণা হবে কেন নবী সালাম এতদিন ঈদের নামাজে মামতে করছেন কখনো আজান দেওয়ার জন্য বলেন নাই নির্দেশনা দেন নাই তাহলে আজান একই আপাদত কোন জায়গায় করলে সুন্নত হয় আরেক জায়গায় করলে বেদাত এটা এটাকে বুঝে না আজান দেওয়া তো ভালো কাজ তো হে আজান দিছে অসুবিধা কি এ আজানে অসুবিধা হলো যে এখানে নবী সাল্লাহাম দেন নাই দেওয়ার নির্দেশনা দেন নাই করেন নাই এই জন্য এখানে করলে এটা বেদাত এখানে করলে এটা গুণা ভালো কাজটা করলে বেদাত নিজের নবসের ছাইতে নিজের চাইতেও বেশি মহব্বত করতে হবে এটা ইমানের অংশ কিন্তু মহব্বতটা যদি নিজের মন গড়া করেন এটা বেদাতি মহব্বত একটা হলো সুন্নতি মহব্বত যেভাবে আবু সুফিয়ান সে রাজ দরবারে হিরাক্লিয়াসের রাজ দরবার রোম সম্রাটের রাজ দরবারে যাই বলছেন আল্লাহর কসম জমিনে এমন কাউকে দেখি নাই এক মানুষ জন্য সব কিছু নিয়ে তারা হাজির ছিল এরকম মহব্বত জমিনে পর্যন্ত আর কেউ করতে পারবে না তাহলে মোহব্বত শিখতে হবে সাহাবাইকার থেকে এখন যদি আমার ইচ্ছামত মতো করি তে আমও যাইবো সালাও আমার ইমানি পড়তে বসলাম এরপরে কিন্তু নবী সালামকে সালাম দিতে হবে দেখা লাগবে না আসসালাম রহমাতুল্লাহ এই সালামটাকে বসে বসে দিবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবেন এখন আমি মহব্বত করে আমি দাঁড়াই গেছি দাঁড়াই নামকে সালাম দিলাম আসসালাম এরপর আবার বসে গেছি বসে আত্মাই বাকি অংশ আবার বসছি বসে দোয়া মাসুরা পড়ছি পরে সালাম ফিরেছি নামাজ হয়েছে কেন হয়নি আমি খারাপ কিছু করছি আমার নবীর মোহাম্মত করছি তা তাওয়ারা খুশি না আমি নবীরে মহব্বত না করছি খারাপ কিছু করছি নাকি এক জায়গায় গেছি দেখে আজান আগে দরদ পড়তেছে আপনারা কোনদিন শুনছেন আজান দিবে আজানের আগে দিয়ে পড়তেছে যখন আজান শেষ হবে সোম্মা সল্লো আলাইয়া আজানের জবাব দিয়ে যখন আজান শেষ হয়ে গেল এবার আমিনবীর উপরে দরদ পড়তে থাক আজান শেষ হইলে দরুদ পড়ো দেখলাম আরো কি কি যেন বলতেছেন মিয়া কার আল্লাহ নবী না হইলে মি আজান হইতো নাকি সেই নবীর পড়ছি আর তুমি কে এখানে ভেদাৎ করছি তুমি নবী দুশ্মন ও বুঝতে পারছি মনে চলতেছে। যিনি শূন্যত পালন করেন শূন্যতর অনুসারী সে হয়ে যায় ওহাবি সেই হয়ে যায় লামাঝাবি আর যে বেদাত করে সে হয়ে যায় সমাজে শুননি নজুবিল্লা নামাজও যাবে ইমানবী সাল্লা ভালোবাসা ইমান কিন্তু এটা সন্ন্যতি পদ্ধতিতে মহব্বত করতে হবে নিজের মন গড়া ইচ্ছা মতো মহব্বত করা যাবে না আবার একজন মন গোড়া মহব্বত করতেছে আর আপনি কোথায় এইভাবে খবরদার এইভাবে মহব্বত করবেন দুঃশন পাওয়া গেছে কিন্তু যে ওই মন বানাইতেছে যে বেদা পদ্ধতিতে নবী সালামকে সম্মান করতেছে অরিজিনাল বেদা অরিজিনাল নবীর দুশ্মন হলো সে কারণ সে নবী সাল্লাহ সাল্লাম একে নতুন তার মন পদ্ধতিতে সে আপনার মহব্বত করতেছে আল্লাহর জিকির একটা গুরুত্বপূর্ণ এবার কিন্তু এই জিকির নবী সালাম করছেন কিনা আল্লাহ করছেন এইভাবে করতে হবে এর বাহিরে যদি নিজের মন গড়া পদ্ধতিতে করেন যদি কোন আমার আল্লাহ জিকিরে না করছে আমার মাওলারে খুঁজতেছি মাওলার জিকির করছি মাওলার জিকির যত করেন এটা হবে আচ্ছা আল্লাহ রসুল করতেন। তখন হঠাৎ করেছেন নবী সালামের মহাপিলে হয়তো এরকম বাস ছিল না বা এরকম কিছু হয়তো না খেজুর গাছ তো ছিল আরব দেশে খেজুর গাছ ছিল না একজন সাহাবি জীবনে একবার জামা কাপড় লোক টানা টানা শুরু করছে এরকম কোন জালহাদিস পাইছেন শহীদ নাই দৈপ্ত নাই জালহাদিসও নাই অর্থাৎ আল্লাহ রসুল সাহাবাই সাহাবাইকরাম এই জাতীয় এই তরিকার এই জিকির করবেন আল্লাহ সাল্লাম দেখাই দিচ্ছেন করে দিচ্ছেন আপনি রাত কোথায় কোথায় জিকির করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে লেসানি জিকির করবেন সকাল বিকাল জিকির করবেন ঘুমানোর সময় জিকির করবেন মুসলিমদের সাথে দেখা হইলো সালাম মোসাফাব সব ক্ষেত্রে জিকির আল্লাহ জিকির গাড়িতে উঠতেছেন গাড়ি থেকে নামতেছেন এখানে আল্লাহ জিকির নির্দিষ্ট করা আছে আর যেখানে নির্দিষ্ট করার নাই সেখানে করতে থাকেন অর্থাৎ জিকিরটাও নবী সাল সালামের সুন্নত পদ্ধতিতে করা লাগবে ঠিক কোন মান বিপদ আপদে পড়লে কোন খতম পড়বেন এটাও নবী সাল সালামের সুন্নত পদ্ধতিতে লাগবে আমাদের দেশে কত রকমের খতম আছে জিনিসগুলো কিন্তু খুব ভালো আমি তো লাগে নিকুন্ত মিনাজ পড়তেছে আমি তো খারাপ কিছু পড়তেছি না কিন্তু প্রশ্ন হলো নবী সালাম সাহাবাই কলাম এটা এক লক্ষ পড়ছেন কিনা আমি বিপদে পড়ছি একটা নির্দিষ্ট আমরা তজনে মিলে পড়বো তারপরে এই সবটা আপনারে দিয়ে দিলাম বক্সাই দিলাম বকসানোর কোন সিস্টেম শারীরিক আবাদত বকসানোর কোন সিস্টেম নাই বক্সাইতে পারবেন শারীরিক আবাদত বক্ষানো? আপনি শরীর খারাপ লাগতেছে তুমি তোমারটা নামাজ তারপরে আমারটা পড়বে পরে তোমার আমার জন্য যেটা পড়ছে ওইটা আমার বক্সাই তাহলে আমার আর আজকে নামাজ পড়া লাগতেছে না আর সামনে তোমার স্বর্ণের কিন্তু জাকাত দেওয়া লাগবে আসান নামাজ হবে কেন হবে না উনি তো পড়ছেন খালস নিয়তে মোহ্বতের সাথে আপনাকে বক্সাই দিচ্ছেন আপনাকে দিয়ে দিছেন আসান নামাজ হবে না কেন না হওয়ার কারণ কি समान दी दन सहित गरीब एरें कि देखेपति शर तुर्बल जे जत गरीब तरह शर त्रीन जे भाई गो কষ্ট করে রিক্সা কত আল্লাহাকর শক্তিশালী শরীর দিচ্ছেন মাঠে কাজ করতেছেন কি সুন্দর শরীর কিন্তু অনেক দুর্বল কত রোগ তার ভিতরে তাহলে শরীরের দিক থেকে আল্লাহর বান্দারা সব সমান এজন্য শরীরের আবাদত যতগুলো আছে এক আবাদত আরেকজনের আরেকজনের দেওয়া যায় না শারীরিক আবাদত একজনের আবাদত আরেকজনকে দেওয়া যায় না এই যে খতম পড়ছেন এটাকে কি বাদত না বকসাইবেন এটা তো শারীরিক বাদত আবার যারা খতম পড়ছেন যারা কোরআন খতম করছেন তারা নিজেরা কোনো স্বভাব পাবে না কারণ তারা স্বভাবের উদ্দেশ্যে পড়েনি স্বভাবের উদ্দেশ্যে হইলে বদলা না হুজুর একটা মিলাদ পড়াই দেন কিন্তু হাতিয়া কিন্তু দেওয়া সম্ভব না দেখবেন কয়দিন মিলাত থাকে আরেকটা জিনিস ভালো করে গভীর ভাবে লক্ষ্য করবেন ইমাম সাহেবের বাড়িতে কয়দিন মিলাদের দাওয়াত পাইছেন আল্লা রাস্তায় দিলেন একশো টাকা দিলেন দিয়ে করেন আল্লাহ একশো টাকার সবাব আমার মায়ের কবর পৌঁছায় দাও এটা চলে যাবে কারণ এটা আর্থেকে বাদত এইভাবে আমার বাড়িরা এবং বোনেরা সময় আমরা সতর্ক থাকবো আমাদের আমল গুলো হইতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমল এইক মুক্ত তাহিদ ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল এই দুটা নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি কোন দলের সাথে কোনো ব্যক্তির সাথে কোন দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব দুটা জিনিসের সাথে আমরা শিরকের বিরুদ্ধে বিদায়তের বিরুদ্ধে আমরা তাহিদের পক্ষে পক্ষেদ আছে যেখানে আমরা নাই সেখানে এটাই হলো আমাদের মুখ্য বিষয় কিন্তু কোনো আলে মোলামা কোন মাঝহাত কোন দল কোন সংগঠন কোন ব্যক্তি কারোর সাথে আমাদের কোনো বিরোধ সবাই আমাদের বন্ধু সবাইকে আমরা এই আহ্বানে আমল গড়ি বা সবাই আমরা জান্নাতে যাব আমরা সবাই যদি জান্নাতে যাই আল্লাহর জাননাতে মানে জাগা কমে যাবো যত কম যাওয়া যায় তত ভালো জাগা বসে পাওয়া যাবে কি বলেন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 আল্লাহর আলমিন তৈরি করে রাখছেন জান্নাত রেডি করা তৈরি করা মানে ওই দিন মেহমান বসায় আল্লাহ রান্না করবেন খাওয়াবেন এমন না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 কি বলেন কারণ আপনি যেভাবে হাত বাঁধেন এক মাঝ না এক মাঝাবে কিন্তু আপনি কিন্তু যিনি নামাজে পড়েন না এটা কোন মাঝ নাই হানাফি মাঝাবে নামাজ না পড়লে আপনি জাহান নামে লাগবে সাহাফি মাঝাবাহান নামে যাওয়া লাগবে মালেকি মাঝাবেও হাম্বলি মাঝ তার কোনো মাঝাবে নেই আর যারা নামাজ পড়েন তারা সবাই মাঝাবি কারণ সে যেই পদ্ধতিতেই পড়ুক এগুলা সব মাঝাবে আছে মাঝাবের যে কোনো এক মাঝাবে না এক মাঝাবে আছে এই জন্য আল্লাহর ঘরে বায়ুল্লাতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে নবীরা কবরটা যায় দড়ি একটা সুমাদি দেখিয়ে আপনারে কি করে সিরকের ব্যাপারে কঠোর বেদাতে ব্যাপারে কঠোর আমাদের দেশের কিছু লোক গোপনে লুকাই লুকাই মানে অনেক মানুষ তো মসজিদের যখন গান গায় মানে ফার্সিতে কি গান গায়ে আমরাও বুঝি না গান করে তা আমাদের দেশের কিছু লোক এইরকম সাত আট জন দশজন এক লুকাই লুকাই ক্যামেরা নিয়ে গেছে ক্যামেরা নিয়ে যে ওখানে মিলাত পড়তেছে